Bye. <smart noise> Bye. মানবতার সমাধান আসসালামুকুমতুলিল্মাদ সম্মানিত শ্রোতাও দশক মন্ডলী আমরা ধারাবাহিক ভাবে রেয়াদ সহলেহীন থেকে আলোচনা শুনে আসছি আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হল যে অল্পে সন্তুষ্ট থাকা এবং মানুষের কাছ থেকে কিছু না চাওয়ার বিষয়ে যে অধ্যায়টি আছে এবং জীবন পরিচালনার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা এ বিষয়ে ইতিমধ্যেই আমরা বেশ কিছু আলোচনা শুনেছি বাকি আলোচনা আমরা এখন শ্রবণ করব ইনশাআল্লাহতাল তো এ বিষয়ে একটি হাদিস তিনি বলেন যে তোমাদের মধ্য থেকে যখন কোন ব্যক্তি সে মানুষের কাছ থেকে কিছু চেয়ে খাওয়ার যখন অভ্যাস করবে চাওয়ার যখন অভ্যাস করবে বলতেন হাত তার পরিণাম হবে এই যে সে যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে ওয়ালাই শি ওয়াজিহি মুুল তার চেহারায় কোনো গোস্তের টুকরা থাকবে না নাউজুবিল্লাহ যারা নাকি মানুষের কাছে চেয়ে বাড়ায় আর কারা চাইতে পারবে কখন চাইতে পারবে কতটুকু চাইতে পারবে এটা আমরা একটু পরেই আমাদের সামনে আসছে ইনশাল্লা তালা তো এখান থেকে এতটুকু আমরা জানলাম সেটা হলে যে চাওয়া এটা ভালো নয় চেয়ে খাওয়া এটা ভালো নয় আমরা এটাও জানছি যে ব্যক্তি মানুষের উপর ভরসা করবে যেটা আমাদের সামনে আসছে আল্লাহ তালা তাকে ওই মানুষের উপরেই তাকে ছেড়ে দেন তো তিনি বললেন যে কোনো ব্যক্তি যদি সে অপ্রয়োজনে অথবা যে বিষয়ে যখন চাওয়ার শরীয়তে অনুমতি আছে এই এতটুকুর চাইতে যদি সে কেউ বেশি চায় তাহলে তার শাস্তি হল এই কেয়ামতের দিন তার চেহারায় কোনো গোস্ত থাকবে না এর পরে যে হাদিসটি যেটা আমরা একটু আগেও শুনলাম সেটা আবার এখানে একটু শব্দের ভিন্নতার সাথে ডবল এসছে ও আনহু আন্না রসুল আল্লাহ আসসালাম কাল ওহ আল আল মেম্বার ইবনি অম্ম আনহু মা তিনি বলেন রসুল আল্লাহ আসসালাম মেম্বারের ওপর ছিলেন ওয়া জাকারাস তিনি সদকা সম্পর্কে নসিহত করতেছিলেন মানুষদেরকে সদকা করার ক্ষেত্রে ওয়া তা মাস আলা এবং মানুষদেরকে কারো কাছে কিছু না চাওয়ার বিষয়ে উনি মানুষদেরকে উদ্বুদ্ধ করতেছিলেন এবং চাওয়া থেকে বিরত থাকার জন্য বলছিলেন এরপরে উনি বলেছিলেন যে আল ইয়াদুল ইয়াদুলিয়া খাই মিনাল ইয়াদ সুফলা উপরের হাত নিচের হাতে চাইতে উত্তম বেশি ও আল ইয়াদা হিয়াল মুনফিকা আর উপরের হাতের অর্থ হলে যে দানকারী আর নিচের হাতের অর্থ হলে যে যদি মানুষের কাছে ভিক্ষা করে মানুষের কাছে চায় প্রাচুর্যের জন্য বেশি সম্পদ করার জন্য তার কাছে খাবার আছে যতটুকু আছে মানুষের কাছে চাওয়ার দরকার নেই शे धोनी हो से धनी हवर मानुषिकड़ो करम चे आगुन टुकड़ा बसि निबे ना कि कम निबे तो ये एक मानी আল্লা নবী সাস্লামের পক্ষ থেকে এত বড় কঠিন বাণী যে প্রয়োজন ছাড়া বা বিশেষ ক্ষেত্রে যে অনুমতি আছে সেটা ছাড়া প্রাচুর্যের কারণে বৃদ্ধির কারণে সম্পদ বৃদ্ধির কারণে কারো কাছে কিছু চাইলে সে যে সম্পদ হাতে পেলো ওটা তার জন্য মঙ্গল নয় সেটা যে পেয়েছে সে সম্পদ তার হাতে নয় বরং সে যেন একটি আগুনের টুকরা সে মানুষের কাছ থেকে চেয়ে নিল এখন তার নিজের ব্যাপার যে শেক কোন আগুন নেবে নাকি বেশি আগুন নেবে ওয়া আন সামুরাত ইবনু জুনদুবিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইনাল মাসআলা তাকদ্দুন ইয়াকুদু বিহা আর-রাজুলু ওয়াজহহু সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা ख्मी कर रजुलों का निजे चेहरा आहत कर फेले देजर चेहरा के जख्मी कर फेले देवा कारण ना सुनल आगे आल्ला नबी साल व्यक्ति मानुष्टर चे बेड़ा भिक्षा कर কেমতের দিন চার চেহারায় কোনো না। তাহলে রাজু সুলতান তবে কোনো ক্ষেত্রে চাওয়া যেতে পারে বলছেন হ্যাঁ তবে যদি কোনো ব্যক্তি বাদশাহ কাছ থেকে চায় তাহলে কোনো সমস্যা নেই কাছে যে মালিক তার কাছে যদি কেউ চায় যে দায়িত্বশীল তার কাছে যদি কেউ চায় তাহলে এটা অন্যায় নয় কারণ যে বাদশাহ যে পরিচালক তার অধীনেই আমরা আছি তো সেই ক্ষেত্রে আমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমরা সাধারণ মানুষের কাছে না যে যিনি আমাদের মূল দায়িত্বশীল যিনি আমাদের প্রধান তার কাছ থেকে চাওয়া যেতে পারে আউফি অথবা। চাওয়া যেতে পারে তখন ওই বিষয়ে যে বিষয়ে না চেয়ে কোনো উপায় নেই না চেয়ে কোনো উপায় নেই এখন দেখা যাচ্ছে অসুস্থ হয়ে পড়েছে চিকিৎসা হচ্ছে না চিকিৎসা করার জন্য হাসপাতালে যে টাকার দরকার সেটাও পাচ্ছে না রোগ বৃদ্ধি হতেই আছে তাহলে এই ক্ষেত্রে সে একজন মাজবুর অপারক সেই ক্ষেত্রে প্রয়োজন যতটুকু অতটুকু সে চাইতে পারবে যে ব্যক্তি কোন দুর্ভিক্ষে লিপ্ত হয়েছে দুর্ভিক্ষ পৌঁছেছে যে ব্যক্তির दुर्भिक्ष होघटन घटे हाथ शून्य हो गास लम तुसद्दात तो कि मानुषर का से प्रयोजन से व्यक्त करा को बेकायदाई पड़े तो मानुषर का प्रकाश कर भाई असुविधा বা আমি খেতে পাই নাই বা আমার বাড়িতে খাওয়ার কিছু নেই বা আমার এটা দরকার হ্যাঁ সে আসলেই সে তা সে কোনো কষ্টে আছে যেই কষ্টটা সে মানুষের কাছে যখন ব্যক্ত করেছে মানুষের কাছে যখন যে প্রকাশ করেছে তো আল্লাহ বলেন লাম তুষা দফা কাতুহু তার এই দুর্ভিক্ষটা কোনোদিন মিটবে না কোনোদিন কি হবে না মিটবে না অমান আনজালাহ বিল্লা আর যে ব্যক্তি তার এই দুর্ভিক্ষটা মানুষের কাছে প্রকাশ না করে যদি আল্লাহর কাছে করে আল্লাহর কাছে যদি চাই বলছেন ফায়ু শিক আলিন আও আজেল তাহলে আশা করা যায় যে অচিরেই আল্লাহ তালা তাকে হয় তাড়াতাড়ি রিজেক্ট দিবেন অথবা একটু পরেও তাকে দিতে পারেন দ্রুত অথবা বিলম্বে আল্লাহ তালা তাকে রিজেক্ট দিবেন এটা কোন সন্দেহ নাই রওয়াহু আবু দাউদ হাসান আবু এবং অকাল হাদিসমজটি বর্ণনা করেছেন এবং এটাকে হাসান বলেছেন সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা এই যে জানতে সেটা যে আমাদের জীবনে যদি এরকম কোন সময় কোন মুহূর্ত চলে আসে তাহলে আমরা মানুষের দুয়ারে না যিনি সমস্ত পৃথিবীকে যিনি পরিচালনা করেন যে রব এবং যে আল্লাহ আমরা তার কাছে চাবো তিনি আমাদেরকে কোনোদিন নৈরাজ না ইনশা আল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত মানার নাম আল্লাহ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 Dialogue. Dialogue. Dialogue. Discussion. Discussion. Discussion. Debate. Debate. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun. Shammukh Shamore. Pratiryo Shpatibar. Ratno Tai. Apunosh Shamprachar. Shakal Chai Dosh Tai Bangla TV Banglai.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 আল্লাহুল্লাহালামিত্রোতা এখন যে হাদিস টা আমরা পর্যালোচনা করব সেটি হলে তিনি বলেন রসুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার কাছে এই দায়িত্ব দিবে যে সে কারো কাছে কিছু চাইবে না কারো কাছে কিছু চাইবে না কোনো অবস্থাতে মানুষের কাছে চাইবে না কারো কাছে বলতে আল্লাহ কাছে তো চেতেই হবে যে ব্যক্তি মানুষের কাছ থেকে যে কোনো অবস্থায় না চাওয়ার যদি কোন দায়িত্ব কোন ব্যক্তি আমাকে দেয় লাহুল বিল আমি তাকে জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম তার জন্য তো চাওয়ার অভ্যাসটি খারাপ এই চাওয়া থেকে বিরত থাকতে পারলে ইনশাল্লাহ তার বিনিময় আমরা জান্নাত পাবো যদি দুনিয়ার জীবনটি হয়তোবা একটু কষ্ট করে চলতে হবে তো আমরা ইতিমধ্যে শুনেছি যে আমরা আর কতটুকু কষ্ট করব এই পৃথিবীর যেনারা শ্রেষ্ঠতম ব্যক্তি ছিলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম তিনি এবং ওনার সাহাবে একরাম যেনারা ছিলেন তিনারা এই দুনিয়ার জীবন অত্যন্ত কষ্টের সাথে ওনারা জীবনযাপন করেছেন তো সেই ক্ষেত্রে আমাদেরকে যদি আল্লাহ আল্লাহতালা কখনো কোনো কষ্ট দিয়ে দেয় সে কষ্টের উপর যদি আমরা ধৈর্য ধারণ করি এবং দুনিয়ার কোন মানুষের কাছে নাচে আল্লাহর কাছে যদি চাই তাহলে আল্লাহ তালা আমাদেরকে এর বিনিময়ে জাননা দেবেন ইনশা আল্লাহ وعن أبو بشير قبيس بن المخارق رضي الله عنه قال تحملت حمالة فأتيت رسول الله صلى الله عليه وسلم أسأله فيها أبو بشير قبيس بن المخارق رضي الله تعالى عنه تنهي بولن جي اي حدث امرا آرو كيسي گروت تپنو بشي پابو جي امرا کون خطر امرا منوشكاس چايته تي پار بو تنهي جي تحملت حمالة امي رين گروستو ہوئے گلم তু রসুল আল্লাহ আস আলহু ফিহা তো আমি রসুল্লাহামের কাছে এসে আমি ওনার কাছে কিছু চাইলাম যে আমি ঋণগ্রস্ত হয়ে গেছি আমাকে কিছু দেন যদি সম্ভব হয় ফকাল তিনি বললেন আকিম হাত্তা তা বলছেন তাহলে এটা কাজ করো তুমি বাড়িতে অবস্থান করো আমার কাছে যদি কোনো কখনো ছদকা আসে দান খয়রাত আসে ফানা মোর কবিহা আমি সেখান থেকে তোমাকে দেওয়ার জন্য হুকুম দেব নির্দেশ দেব সোম্মা কল অতপর তিনি বললেন ইয়া কবিসা একটি উনি ঠিক আছে দেওয়ার কথা তো বললেন কিন্তু তারপরেও যে সত্যি ঋণী কতটুকু ঋণী কেমন সে বিষয়টা যেন সে নিজেই বিবেচনা করে তো উনি বললেন দেখো ইয়া কবিসা হে কবিসা ইনাল্ল উল্লা আলী আহাদ সালাসীন चावा शुदुम्र तीन श्रेणी मानुष तीन श्रेणी मानूष आज का चाहते जदि से ऋण ग्रस्त हो किसी किसी चेने वा। नहीं। बोल छेन। जाए বলছেন সে অতটুকু চাইতে পারবে যতটুকু দ্বারা তার ঋণ পরিশোধ হবে সোমায়ুমসিক এরপরে সে চাওয়া থেকে বিরত থাকবে অর্থাৎ যতটুকু প্রয়োজন এতটুকু এর চেয়ে একটুও বেশি নয় তো এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হলেই ঋণটা কেন হয়েছে ঋণ যেই কাজের জন্য নিয়েছি সেই কাজের মধ্যে যদি বিলাসিতা থাকে তাহলে সেই ঋণই ঋণই নয় যেমন আমার থাকার জন্য একটি বাড়ি আছে মাথা গোছানোর জন্য একটি বাড়ি আছে এখন আমি ঋণ নিয়ে সেটাকে দুইতলা করলাম ঋণ নিয়ে মার্কেট করলাম ঋণ নিয়ে দশতলা ভবন বানালাম ঋণ নিয়ে বিদেশে গেলাম ঋণ নিয়ে ঋণ নিয়ে এখন তো সব ঋণের উপর চলছে সব কিছু ঋণের উপর চলছে তো সেই ক্ষেত্রে যদি ঋণ থাকলেই যদি চাওয়া যায় তাহলে তো আমাদের দেশের বা যারা বড় বড় ধনী আছে কেউ ঋণ মুক্ত নেই তো এখানে ঋণ নিয়েছে শুধু পেটের দায়ে একান্ত কষ্টে কোনো প্রয়োজনে চিকিৎসার টাকা পেয়েছিল না সেই জন্য ঋণ নিয়েছে অথবা পেটে দুটো খাওয়ার জন্য ঋণ নিয়েছে অথবা পরিবার তাদের ভারণ পোষণের জন্য ঋণ নিয়েছে কিন্তু ঋণটা নিয়েছে একান্ত প্রয়োজনে से ऋण परशोध करार्ज शरियत बुम्बी जतटुक दरकार ऋण नहींशोध करते अवस्था ऋण ना को बाड़ी करते सरकार टैक्स बस देखा दीबी तो देखा जा सरकार टैक्स टैक्स निजेक बाचान थकले ऋण नहीं कर आज देखा जा एक व्यक्ति जो शुनेबी दरकार अवश्य थार्ज পরার জন্য কিছু কাপড়ের দরকার আর খাবার জন্য অতটুকু দরকার যাও আটার আটা হলেই যথেষ্ট এবং আল্লাহ নবীল এটাও আমরা ইতিমধ্যে হাদিসটি শুনেছি আল্লাহ নবী বলছেন যে যে ব্যক্তির বাড়িতে একদিনের খাবার আছে সে মনে করতে হবে সে ধনী একদিনের খাবার যদি কারো কাছে আছে। তাহলে তাকে মনে করতে হবে সে ধনী তাহলে একদিনের খাবার পরিমাণ থাকলে তো ঋণ করা যাবে না তাই না কি। পরার মতো কাপড় একটু আছে তারপরে আর ঋণ করা যাবে না থাকার মতো একটি ছোট্ট বা কুরো বাড়ি আছে তারপরে ঋণ করা যাবে না তাহলে এতটুকু আমি ঋণগ্রস্ত হয়ে যায়। তাহলে ওই রিনি কারো কাছ থেকে চেয়ে নেওয়া হালাল হবে না অরাজ আশা বাথু যা হাতুন অথবা ওই ব্যক্তি যেই ব্যক্তি কোনো দুর্দশার শিকার হয়েছে হয়ে যায় এরকম ধনী মানুষ হঠাৎ করে কোন মুসিবত কোনো বিপদ আল্লাহ ফোকাতে কোনো আজাব চলে আসলো সবগুলি ফসল বাড়ি ঘর সব কিছু নষ্ট করে দিতে চলে গেল তো এরকম কোনো দুর্দশা যদি গ্রস্ত কোনো ব্যক্তি হয়ে যায় ইজতাহু এবং সেই আজাবটি বা সেই দুর্যোগটা তার অর্থ সবগুলিকে ধ্বংস করে দেয় ফহাল্লাত মাস আল্লা তো ওই ব্যক্তি চাইতে পারবে হাত্তাশি বা কওয়াম্মিন আয়েশ তাকে স্বাভাবিকভাবে চলতে যতটুকু লাগবে এতটুকু পরিমাণ সে চাইতে পারবে বেশি নয় সিম্পল যাপনের জন্য যতটুকু দরকার যেমন বাড়ি ভেঙে গিয়েছে এখন থাকার জন্য কিছু একটা ঝুঁপড়ি হলেও তাকে বানাতে হবে এটা তার প্রয়োজন পরিধানের কাপড় নেই এর জন্য তাকে চাওয়ার দরকার চাইতে পারে খাবার বাড়িতে কিছু নেই তো যতটুকু দরকার তার সিম্পল জীবনযাপন করার জন্য এতটুকু এই ব্যক্তিও চাইতে পারবে যদিও সে এই ব্যক্তি পূর্বে ধনে ছিল কিন্তু দুর্যোগের শিকার বলছেন আও কলা সিদা দার মেন আয়েস অথবা তার জীবনযাপন বা তার প্রয়োজন মিটাতে যতটুকু দরকার এতটুকু সে নিতে পারবে অরাজন আশা বাথু ফাঁকা এবং ওই ব্যক্তি যেই ব্যক্তি অভাবগ্রস্ত হয়েছে গরিব হয়ে গেছে যা ছিল শেষ হয়ে গেছে সেজি সত্যিকারী অভাবগ্রস্ত কিনা এ বিষয়ে তার পরিবারের বা তার গোত্রের তিনজন ব্যক্তি তার সত্যায়িত করবে তিনজন ব্যক্তি তার বিষয়ে এটা সার্টিফাই করবে এবং তার বিষয়ে সত্যায়িত করবে যে হ্যাঁ আসলেই এই ব্যক্তি তাকে গর্বত হয়েছে বা সে অভাবগ্রস্ত হয়েছে তার বিষয়ে যখন তিনজন ব্যক্তি যখন সার্টিফিকেট দিবে যে হ্যাঁ লোকটা আসলেই মুখাফেকি আসলেই গরিব আসলেই অভাবগ্রস্ত হয়েছে فحللت له المساله حتى يصيب قواما من عيش ولشن اي ব্যক্তির জন্য চাওয়া হালাল হবে অতটুকু بس اكثر او قال سداد من عيش فما سواهن من الاسئله يا قبيسا سحت هي قبيسا اي তিন sene মানুষ ছাড়া আর যারা চাইবে তাদের জন্য চাওয়াতে এর পরেও যদি কোনো ব্যক্তি কারো কাছ থেকে কিছু চাই তাহলে সে হারাম আহার গ্রহণ করলো সে হারাম জিনিস সে গ্রহণ করলো সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী হাদিসটি ইমাম মুসলিম রাহিমহল্লা তিনি বর্ণনা করেছেন তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে কারা কখন কতটুকু চাইতে পারবে কারা কখন কতটুকু চাইতে পারবে যদি কোনো ব্যক্তি ঋণী হয়ে যায় অথবা দুর্যোগের শিকার হয় অথবা অভাবগ্রস্ত হয় তাহলে সেই ক্ষেত্রে অতটুকু চাইতে পারবে যতটুকু তার প্রয়োজন প্রয়োজন শেষ আর চাওয়া যাবে না এরপরে যদি চায় তাহলে সেটা হারাম হবে ওয়ান Abu Hurairah radhiyallahu ta'ala anhu tini bolen Rasulullah sallallahu alaihi wasallam bolechen laisa al-miskin alladhi yatufu 'alan nas oi byakti miskin noy je manusher duare duare ghure berai oi byakti মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায় এটাকে বলে না এটা তার কাছে সম্পদ নেই প্রয়োজন বলতে যেটা বললাম যে থাকার মতো একটি জায়গা পরার মতো কাপড় আর খাওয়ার জন্য একদিনের খাবার আছে তো এর বেশি তার কাছে কিছু নেই অতিরিক্ত কিছু নেই তো যে ব্যক্তি তার প্রয়োজন অনুপাতে তার কাছে জিনিস নেয় ঘরও সুন্দর না পানি পরে ঘর থেকে অথবা দেখাচ্ছে কাপড়ও পরামতো নেই ছিঁড়ে গেছে খাবার জন্য যতটুকু প্রয়োজন সেটাও নেই কিন্তু তার অবস্থা হলেই ওয়ালা ইউতানুল্লাহু সে যেহেতু মানুষের কাছে চেয়ে বেড়ায় না বিধাই তার এই অভাবটা মানুষের কাছে প্রকাশ পায় না মানুষ বুঝতে পারে না যে সত্যি বেছারা অভাবগ্রস্ত হয়েছে এটা মানুষ বুঝতে পারে না ফায়ুতো সদি বুঝতে না পারার কারণে তার উপর কেউ সদগাও করে না বলছেন ওয়ালা নাস সে মানুষের কাছে যেয়ে কিছু চায় না যে সমস্ত মানুষেরা মানুষের কাছ থেকে চাওয়া থেকে নিজেকে বিরত রাখে মানুষের কাছ থেকে চাইতে সরম করে যদি চো ওই ব্যক্তির প্রয়োজন আছে তার বাড়িতে কোনো মেয়ে আছে বিবাহ যেতে পারছে না কারো বাড়ির উপরে চাল দিয়ে পানি পড়ে আর কোনো ব্যক্তি অভাবগ্রস্ত ঋণগ্রস্ত তারপরেও সে কারো কাছে চাইতে পারে না এই ধরনের মানুষ আমাদের সমাজে খুঁজে খুঁজে বের করে সৎকাগুলো যদি তাদেরকে দেওয়া যায় তাহলে এটাই হবে বেশি উত্তম সম্ভাব শ্রোতাও দর্শক মন্ডলী এই হাদিসের সাথেই এই অধ্যায়ের আলোচনা এখানেই শেষ হচ্ছে এর পরের অধ্যায় পরবর্তী বৈঠকে আলোচনা হবে ইনশাআল্লাহ তালা সেই আলোচনার শোনার আহ্বান রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ও আখরু দাওানা রবীলিন আসসালামু আলাইকুম বরহমাত বারকাত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 तुम्हे मृत जीवे मंस और शुआर अवैध बिड़ी तमक जर्दारिगारेट गुड़ो हरम खाद्यदार